গত সপ্তাহে একটি প্রশ্ন ছিল যে মহিলারা কি পুরুষ শিক্ষকের কাছে কোরআন শিখতে পারবে তো আমি সংক্ষেপে বলেছিলাম এই ফিতনার যুগী যেই ফিতনা বনী ইসরা যুগ থেকে শুরু হয়েছে আর এখন পর্যন্ত থামেনি আর থামবে না কেমন পর্যন্ত আরও ফিতনা বাড়ছে বেড়েছে আরো বাড়বে আর এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিটি আরো বেশি এতে অনেক নে মানুষদের যারা নিজেদেরকে আলেম বলে থাকেন এবং যাদেরকে আমরা ভালো আলেম মনে করে থাকি তাদের পদস্কলন করছে আর বাকি যেগুলি আর কিছু নারীরা রয়েছে শুধু পুরুষদের দোষ দিলে হবে না কিছু নারীরা রয়েছে স্বামীর সাথে হয়তো সম্পর্ক ভালো নেই অথবা বিবাহ নসিব হয়নি এখনো। অথবা স্বামী এত ব্যস্ত এত ব্যস্ত দুনিয়া নেই হয় এই চাহিদাটা শারীরিক মানসিক হ্যাঁ চাহিদাটা পূরণ হইতে হবে যখন না হয় তখন অন্য কোন পথ নেই তখন এই সময় কাটায় এগুলিতে যারা ধার্মিক ভাই অথবন এই রাস্তা দিয়ে শৈতান ঢুকে যে তোরা ধর্ম কর্ম কর দিন শিখ দিন শিখা মহিলা শিখুক আর তারপরে তাজবিদ শিখছি শিখাচ্ছি মা আল্লা তাল্লা প্রথম থেকে গত সপ্তাহ প্রথম থেকে বড় এখলাসের সাথে শুরু হয় আর এখলাসের সর্বনাশ হয়ে যায় সর্বনাশ হয়ে যায় হাত হারাজ বলেছিলাম যে বিষয়টি বলেছিলাম সেটা ছিল শিক্ষা নেওয়া এবং শিক্ষা দেওয়া শিক্ষা নেওয়ার জন্য বেশ কিছু সময় দিতে হয় ঘন্টা খানিক সময় দিচ্ছেন একজন পুরুষ টিচার ঘণ্টা খানিক সময় নিচ্ছেন বা সময় ধরে আপনি পুরুষের কাছে পড়ছেন তাতে প্রশ্ন করছেন উত্তর পড়াশোনাচ্ছেন পড়া শুনছে ইত্যাদি সংশোধন করছে এই যে একবারে বেশ কিছু সময় একজন বেগানা পুরুষের আপনি কাছাকাছি থেকে আপনি এইভাবে পড়া করছেন যে কোনো লেখাপড়া হোক এমন এমনকি সবচেয়ে ভালো লেখাপড়া কারিমের হাদিসের সন্ন্যার আকিদার পড়া হোক করছেন এটা বড়ই চোরা রাস্তা শাইতানের শাইতান রাস্তা দিয়ে ঢুকেছি আর বিভ্রান্ত করেছে। এই জন্য বলেছিলাম যে এটা জায়জ নয় জায়জ নয় কি বলেছিলাম এটি কায়দা রয়েছে শেখে সদ এই কায়দা সম্পর্কে আলোচনা করেছেন আর বিশেষ করে অনেক বেশি উল্লেখ করেছেন সদ্দুজারায় মানে একটি কাজ হালাল কিন্তু সেই কাজটা করলে সেই কাজটি হয়তো জায়েজ বা হালাল সেই কাজটা করলে তারপরে যে কাজটা হবে সেটা হচ্ছে হারাম তখন যেটা প্রাথমিক অবস্থায় হালাল ছিল সেটা রাস্তা বন্ধ করার জন্য এর বহু দৃষ্টান্ত কোরআন হাদিস রয়েছে নারীদের ক্ষেত্রে বলি আল্লাহ রবী সুরান নারীরা যাতে করে যখন হাঁটা চলা করবে আর পায়ে তাদের নপুর পড়ে আছে যাতে ঝনকার হইতে পারে জরে পা পা মাটিতে রাখলে পা পড়লে আর জলে হীন এই অলঙ্কার পায়ে পড়ে যেন মহিলারা নিজের পা মাটিতে না আঘাত করে মারে মানে ধপ ধপ করে না হাঁটে পায়ে কাপড়ের তলাই টাকার ওপরে যে জিনত অলঙ্কার যে পরিধান করে আছে সেটা যাতে বুঝতে না পারে ঝনকার না শুনতে পায় এই ঝনকার শোনাটা বেগানা পুরুষের জন্য হারাম এটা হচ্ছে হারাম আর জায়জ কোনটি বলছেন যে যদি ধপ ধপ করে হাঁটে জোরে পা রেখে হাঁটে জমিনে তো এটা জায়জ কিন্তু পায়ে যদি নপুর থাকে আর তাতে অলঙ্কার ঝনকার শোনা যাবে এই জায়জ কাজটি সাদ্দাল দাঁড়িয়ে হারামের রাস্তা বন্ধ করার জন্য এটিও না জায়গ আল্লাহ যখন নিষেধ করবো আঘাত করবে না মহিলারা যদি অলঙ্কার থাকে বহুবার সাহবাই কেরাম আর আরো সাহাবাইকরা বলেছেন আল্লাহ শুধু হুকুম দেন গর্দন উড়িয়ে দিচ্ছে এ মোনাফিক ইবন ওবায়ের এবং যারা দুর্বল ইমানের মুসলিম তারা বলার সুযোগ পেয়ে যাবে আন্না মুহাম্মদ ইয়ুল আসা মুহাম্মদ তো নিজের সাথী সঙ্গী খুন করছে সাতি সঙ্গীদেরকে হত্যা করছে তো এইরকম বহু নজির শত শত হাজার হাজার নজির সরিয়ে আমি কথাগুলি বললাম এই জন্য প্রশ্ন কিন্তু আমি পড়িনি আজকে যে প্রশ্নটি এসছে গত সপ্তাহের প্রশ্নের উপরে পড়লাম আজকে যে প্রশ্নটি এসছে সেটা কোনো এক বোন অনেক বনেরা পার্থক্য করতে পারেন না একটি জিনিস জায়জ আর একটা জায়জ নয় বা একটা জায়জ হইল তারপরে যেহেতু না একবারে বর্ডারে আছেন সুতরাং এখানে থেমে যেতে হবে এই বিষয়গুলি বুঝার চেষ্টা করেন না কারণ তো খারাপ যেই পরিবেশে প্রতিপালিত হয়েছেন সেই পরিবেশ তো অনুসলামিক পরিবেশ প্রতিকূল পরিবেশ হ্যাঁ সেখানে সহশিক্ষায় বড় হয়েছেন সুতরাং এগুলি সাধারণ বিষয় মনে করছেন এখন আজকে যে প্রশ্নটি আর তার উত্তর ইনশা আল্লাহ দেব সেটা হচ্ছে জিজ্ঞাসা করেছেন যে আমি যে গত সপ্তাহে শিখার বৈধতা নাই হারাম ও ফিতনা আমি কিন্তু কোনো কিছু শিখার বৈধতা নেই কথা বলিনি আমি বলেছি কোরআন শিক্ষা করবেন আর শিক্ষা মানে কি আর এই প্রশ্ন করছেন কিন্তু আর তারপরে তাতে সবচেয়ে উত্তম যেটা হচ্ছে যে লিখিত প্রশ্ন করবেন আর যিনি পুরুষ তিনি তার ভয়স উত্তর দেবেন অথবা লিখিত দেবেন কোনো অসুবিধা নেই প্রয়োজনে সবচেয়ে উত্তম বললাম বললাম জরুরি লিখিত প্রশ্ন করা যেতে পারে মিষ্টি সুরে বলবেন না আপনি খুব নরম করে একবারে আকর্ষণীয় করে বলবেন না আপনি না সুরে নম্র ভাষায় কথা বলবেন আল্লাহ নিষেধ করেছেন পর্দার আড়াল থেকে কথা বললেও সকলে হেফাজত করেন তো প্রশ্ন করেছেন এইখানে করতে গিয়ে আমি বলেছি শিক্ষার কথা হ্যাঁ কোন শিক্ষকের শিক্ষা নেওয়া এই নয় যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা প্রশ্ন উত্তর নেওয়া যাবে না এরকমটা বলিনি আর তারপরে বলেছি যে ওখানে কিন্তু শর্ত বলেছি যে বিকল্প ব্যবস্থা যেখানে আছে অর্থাৎ মহিলা শিক্ষিকার কাছ থেকে কোরআন শিখার আলহামদুলিল্লাহ যথেষ্ট ব্যবস্থা আছে হাজার হাজার হাফেজ হাফেজা আর মুকরিয়া কারি আপনি পৃথিবীতে পাবেন আরব দেশগুলিতে পাবেন আর বাংলাদেশে তো মার্শাল্লাহ হাফেজার অভাব নেই জি হ্যাঁ যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো ইত্যাদি সে ফতুয়ার আলোকে এইসব গ্রুপে কি গ্রুপ কি আমাদের জন্য বৈধ গ্রুপে প্রশ্ন করলেন সেটা আলাদা কথা এবং আপনি ওনার ফতুয়াকে মানে আমার ফতুয়া সম্পর্কে অন্য কাউকে জিজ্ঞাসা করেছেন আমি উত্তর দিচ্ছি আর জি যেমনটা বললাম যে ফতুয়া জিজ্ঞাসা করা আলাদা আর দীর্ঘ সময় ধরে কোনো কিছু শিক্ষা লাভ পুরুষের কাছ থেকে আলাদা আর তারপরে আমরা বিকল্প ব্যবস্থা পাচ্ছি কি পুরুষের কাছে শিক্ষানিতে কি আমরা বাধ্য মহিলা শিক্ষিকার সুব্যবস্থা আছে এগুলি দেখার বিষয় এই মর্মে অলামাইক রামগঞ্জ বেশ কিছু শর্তের কথা উল্লেখ করেছেন এখন আসছি শর্তগুলি উল্লেখ করি যাতে করে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় আর কেউ বিভ্রান্ত না করতে পারি যাদের অন্তরে ব্যাধি আছে যেমন কিছু পুরুষের অন্তরে ব্যাধি আছে কিছু আছে। এই চোরা রাস্তা দিয়ে তারা নিজেরা বিভ্রান্ত এবং অন্যদেরকে অভিভ্রান্ত করতে চায় আমি সৌদি আরবের বড় বড় শেখদের ফতুয়া থেকে আমি যে শর্তগুলি নকল করেছি আপনাদের সামনে পেশ করছি প্রশ্ন করেছেন যে কোন মহিলার জন্য হালিয়া কোন মহিলার জন্য কোরআন করিম শিক্ষা করাকি জাই একদল বনদের সাথে মহিলাদের সাথে আলাইয়া দেশে কোনো পুরুষ শেখের কাছে ফিগর রুমে। এ সম্পর্কে উত্তর দিয়ে বলছেন যে আলহামদুলিল্লাহ আউ আলান প্রথমত আল আউলা আউ্লা আসলাম উত্তম হচ্ছে এবং অধিক নিরাপত্তা হচ্ছে যে সহি সালামত থাকবেন আপনিও শহীদ সালামত থাকবেন যেই বোন শিখছেন আর যেই শিক্ষকের কাছে পুরুষের কাছে তিনিও সহি সালামত থাকবেন যে পুরুষের কাছ থেকে কিছু শিখতে যাচ্ছেন না নিরাপত্তা হচ্ছে পুরুষ নারী জন্য আই এক মকুন্দ ইমরা তোমাদের কোরআন শিখা হবে মহিলার হাতে কোরআন শিখবে কেন দূরে থাকলেন সেটা যদি সম্ভব না হয় মহিলার কাছ থেকে শিখা সম্ভব হচ্ছে না মহিলা টিচার আপনি পাচ্ছেন না তাহলে কি করবেন দ্বিতীয় পদক্ষেপ শোনেন তাহলে আর আরেকটা পদক্ষেপ হচ্ছে অডিও থেকে অডিও আছে বড় বড় কারীদের আই হারামদের আছে মেসরিক্রাদের আছে ভালো একজন কারি বা একাধিক কারীর শুদ্ধ যে সদ্দিক আলমানি তার শেখ মুহের তাই না শেখ মুহম্মদ খাদের আমাদের যুগে তিনি মসজিদ নবির ইমাম ছিলেন তার পিছনে কয়েক বছর আমরা তার পড়েছি তার তজবিত যেটা রয়েছে এই জন্য খুবই সুন্দর জি হ্যাঁ থেকে শুনেন আপনি যেভাবে শোনেন আপনি আপনি কম্পিউটার থেকে শোনেন আর এই ক্ষেত্রে এক বোন বোনের সাথে আপনি কি করে রিভাইজেশন করেন কোন পুরুষের কাছ থেকে শিখার চাইতে ভালো যে আপনি অডিও থেকে কোন আপনি কম্পিউটার থেকে আপনি পুরুষের তেলাও শিখছেন কিন্তু কোন পুরুষের সাথে কথোপকথন হচ্ছে না দ্বিতীয় তো বলছেন নারীদেরকে শিক্ষা দিতে হচ্ছে দিন শিক্ষা বা কোরআন শিক্ষা কেন কেন প্রয়োজন বলছে ইমাল এদামে অজুদে মোয়াল্লেমা কোন মোয়াল্লেমা মহিলা শিক্ষিকা টিচার পাওয়া যাচ্ছে না হুকুম হাকামা কেন শিখাচ্ছে ফালা হারা জাফিজা লেখ তাহলে এতে কোন অসুবিধা নেই কিন্তু শোনেন ভালো আবার এই অসুবিধা নেই আবার তাহলে কত বড় অপরাধ করলো তাহলে এখানে এভাবে থামলে তার অন্তর বাঁকা বা অন্তর শৈতান বসে আছে ওই সব যারা সলাৎ হতে উদাসীন ইচ্ছা মতো পড়ে ইচ্ছা মতো ঘুমায় যখন ইচ্ছা পড়লো যখন ইচ্ছা পড়ল না তাদের খেয়াল খুশি কুপ্রবৃত্তির অনসারী পূজারী তাদের জন্য কোনো অসুবিধা নেই আগের কথাগুলি সাথে রেখে তার সাথে সাথে আরো শর্ত শুনেন এ যা রোয়া আর তালিয়া এই নিম্নের এই নীতিমালাগুলি বা শর্তগুলি যদি লক্ষ্য রাখা শর্ত গুলি ভালো করে শুনে নেন পুরুষ টিচারের কাছ থেকে যদি কোনো কিছু পড়তে হয় তাহলে শর্তগুলি ভালো করে শোনেন কবিরুসেন মানে পঞ্চাশের ষাট এর উপরে কবির উস্সেন মানে চল্লিশ নয় পঁয়তাল্লিশ নয় জি তিরিশ নয় আর বিশ নয়বির আসেন বয়স্ক বৃদ্ধ মানুষ বৃদ্ধ মানুষ রিটায়ার্ড হয়ে যায় যখন ষাট তখন জি আর যদি আরো টেনিটেন এবং সর্বজন বিদিকে সবাই জানে যে বড় লোক এবং বড়ই মুস্ত সোজাপতের অনুসারী হ্যাঁ মেয়েদের সাথে কথা বলা অত পছন্দ করে না লিখিত আছে তার মধ্যে সাল্লাহ এবং তা কোয়া এই হচ্ছে শর্ত দ্বিতীয় শর্ত শোনেন এক প্রথম শর্তে কিন্তু দুটো কথা বলা হয়েছে একটা হচ্ছে বৃদ্ধ আর তার সাথে সাথে নেক আর আহত্যাকি পরে আল্লাহ আর অর্থে এই না যেমন একজনের কথা শোনায় আপনাদেরকে না শোনাইলে বুঝবেন না বিষয়গুলি একজন ভালো ভালো দাওয়াতি কাজ করে সে কোনো মহিলাকে স্বপ্ন দেখে বলছে যে আমি তোমাকে এভাবে স্বপ্নে দেখেছি তখন বলছে যে সেটাকে বলা যায় বা হুজুর কে এটা বলা যায় মেলা দেখা নাকি এমন ব্যক্তির কথা জানি এই অনলাইনে শিক্ষা দেওয়ার নামে মহিলাদের সাথে মহিলার সাথে চার চার ঘন্টা দিনের চার ঘন্টা সময় ব্যয় করে কি করে কি করে স্ত্রীকে সময় দিতে পারবে চার ঘন্টা আছে তো প্রথমটাতে দুটো শর্ত রয়েছে দ্বিতীয় পয়েন্ট আল্লাহ এখন এহদাহ না কোন মহিলা যেন নম্র ভাষায় কথা না বলে মহিলা যখন টিচারের সাথে কথা বলছে আকর্ষণীয় হুজুর কেমন আছেন হুজুর রাগ করেছেন নাকি রাগ করেছেন নাকি হচ্ছে ভাষায় কথা বলা নয় ভাষায় যদি ডাকতে হয় তো আপনার শাসনের মাধ্যমে ডাকবেন আপনার বাবার মাধ্যমে ডাকবেন আপনার মায়ের মাধ্যমে ডাকবেন আপনি জি শিক্ষা দিচ্ছেন তার সাথে যতটা প্রয়োজন কথা বলা কাদ হাজা যতটা প্রয়োজন ততটাই কথা তার বেশি কথা না অতিরিক্ত কথা না পড়া সংক্রান্ত শুধু কথা তার বেশি নয় চার নম্বর শর্ত যাই করছে আরবি দেখে যে যেইভাবে মেয়েদেরকে মহিলাদেরকে পড়াতে গিয়ে আমার মনটা তাদের দিকে চলে যাচ্ছে আরে সলাত করছে ওই মহিলাদের কথা মনে পড়ছে আমি এই জন্য বললাম যে আপনি খেয়াল করে দেখবেন যে সলাতের সময় কি মনে আসছে তার মানে ওই জায়গা শয়তান দখল করে নিয়েছে ওস্তাদের নামে অথবা ছাত্রীর নামে কালবে অন্তর সেদিকে মাইল ঝুকে যাচ্ছে হ্যাঁ অনেক মেয়েদের কথা মেয়েদের এমনি কথা আকর্ষণীয় আল্লাহ হয়ে করেছেন আর কিছু কিছু মেয়েদের কথায় আরো বেশি আকর্ষণ রয়েছে কোনো ছাত্রীর কথাই কোনো মহিলা যাকে পড়াচ্ছে তার কথাই যদি সে মজা পায় শুনতে মজা লাগে জি অনেক মুফতিদের কথা সম্পর্কে শোনা গেছে যদি কোনো পুরুষ লোক প্রশ্ন করে এক মিনিট দুই মিনিট সময় দেবেন না তাড়াতাড়ি শেষ করেন তাড়াতাড়ি শেষ করেন বাউটা বেনা না কিন্তু মহিলা যদি কোনো প্রশ্ন করে চলছে পাঁচ মিনিট দশ মিনিটে তো কম করে বললাম আল্লাহ কোনো নাকা মহাদাস মিনান এই যে দর্শ দিচ্ছে দর্শের মাঝখানে হ্যাঁ দর্শের ফাঁকে ফাঁকে হ্যাঁ বাজারে কলাও বিক্রি করা হচ্ছে হিন্দুদের মেলায় মেলারে আর শেষ হওয়ার পরে আচ্ছা দাস তো শেষ করলাম অনেকক্ষণ পড়ালাম পড়লেন একটু গল্প করে নি একটু পার্সোনা সাংসারিক গল্প পারিবারিক গল্প ওস্তার তার পরিবারের গল্প করতে লাগলো আ পরিবারে শান্তি অশান্তির কথা আর ও তার শান্তি কথা বলতে লাগলো ইত্যাদি ইত্যাদি আল্লাহ হেফাজত করুক আল্লাফাজ হাফিজ আর বিদে একটি কথা রয়েছে আল্লাহ হাফিজ আল্লাহ যেন নিরাপত্তা দান করে আশ্রয় দান করেন এবং আল্লাহ যেন হেফাজত করেন তার সাথে সাথে আর একটি মশলা বলে দি যাতে করে কেউ না মনে করেন যে আমি বাড়াবাড়ি করে বলছি মাল পয়সার ফিতনা আজকার অনেক আলেম হাফেজ কারি দায়ী পয়সার ফিতনাই আর না হলে নারী ফিত সর্বনাশ হয়ে গেল সর্বনাশ হয়ে যাচ্ছে আল্লাহ রব আলমী যেন হেফাজত করে তাহলে কি মহিলাদের আওয়াজ হেজাব পর্দা আওরা এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে কিন্তু সঠিক মত হচ্ছে দুটি মতের সবচাইতে প্রাধান্য যোগ্য যে মতটি সেটা হচ্ছে যে মহিলাদের আওয়াজ মানে ঢেকে রাখার বস্তু নয় আউরিত রাখার বস্তু মানে প্রয়োজনে মহিলার আওয়াজ শোনা যাবে মহিলা পুরুষকে আওয়াজ দিয়ে কথা বলতে পারবে এই জন্য সাহাবি মহিলারা বাজারে প্রয়োজনে কেনাকাটা করত না এই নয় যে পুরুষকে রেখে দেবে গাড়িতে বসো তুমি বাড়ি বাসা দিয়ে থাকো বাড়ি তুমি কি করতে যাবে আমরা যাচ্ছি সব ওরাই করছে না এরকম নয় কিন্তু মহিলারা প্রয়োজন দিতেন কিন্তু পর দাঁড়া আড়াল থেকে পরা নাকিম আল্লাহ নির্দেশে সুরে আসাবে যা যখন তোমরা নারীদের কাছ থেকে পুরুষরা কোনো কিছু চাওয়ার প্রয়োজন মনে করবে তখন পর্দার আড়াল থেকে চাইবে পর্দার আড়াল থেকে চাইবে মাসলার প্রশ্নের উত্তর হচ্ছে এই যায় কিন্তু মেমওয়ারে যা পর্দার আড়াল থেকে সরাসরি নাই সামনে এসে যে আপনি লাইভ প্রোগ্রাম করছেন আর মহিলারা বসে আছে লাইভ ক্লাস চালাচ্ছেন ঢেকে রাখার বস্তু নাই ঠিক আছে কিন্তু বেশার্থী শর্ত হচ্ছে আল্লা তালী না কথা বলার সময় যেন নম্রতা অবলম্বন না করে মহিলা দা এবং ঝুঁকি না যায় এমন মিষ্টি সুরে বলছে এমন আকর্ষণীয় সুরে বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ এই ছিল একটি প্রশ্ন